শ্রী শ্রী কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদির সঙ্গে বলরামকে শিক্ষা মঙ্গলবার অপরাহ্ন চব্বিশে অক্টোবর আটই কার্তিক সন বারোশো উননব্বই শুক্লা ত্রয়োদশী বেলা তিনটা চারটা হইবে ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন বলরাম মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের উপরে খাবার নিতে গেছিলাম খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গো ওসব মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পাকামড়াচ্ছে হলো কি জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি হ্যাঁ গো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় যা আমি ভাবলুম এ আবার কি ঘটালে আর একজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে আফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাহিনা আর কুড়ি টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায় মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন আফিসে গেল না এইখানে পড়ে রইল কি জানো মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্ম হয় বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন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 বাবা তাকে কুঁকড়ো রেঁদে খাওয়ালেন আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি মার প্রসাদ মাংস এখন পারি না তবে আঙুলে করে একটু চাখি পাঁচে মা রাগ করেন আচ্ছা আমার এই কী অবস্থা বলো দেখি ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে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 যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায় মনে হয় বেশ আছি ম্যাথর গুয়ের ভাঁড় বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না ঈশ্বরের নামগুণ কীর্তন করা অভ্যেস করলে ক্রমে ভক্তি হয় ওতে লজ্জা করতে নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ওদেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নকুর আচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনের সেবা আছে বলরাম আগে হ্যাঁ একটি কুঞ্জ আছে শ্যামসুন্দরের সেবা শ্রীরামকৃষ্ণ আমি বৃন্দাবনে গেছিলাম নিধুবন বেশ স্থানটি